একজন ঈশরের নাম হচ্ছেন কৃষ্ণ ঈশ্বর ঈশ্বর ঈশ্বর আছে না বলে ওই শিব বুঝে না সকালে বলে যে পরমেশ্বর হচ্ছেন শিব সেটা কি ভুল সেটা কি ভুল হচ্ছেন শিব সেটা কি ভুল সাশ্রয় সে লেখা আছে যে পরমেশ্বর হচ্ছেন শিব শিব ভগবান স্বয়ং কৃষ্ণের পুজো করেন প্রমাণ আছে কি আমরা শুনেছি যে রাম ভগবান শিবের পূজা করে ভগবান ভক্ত পুজো করে উচ্চস্থানে করে মাঝে মাঝে ওই ভগবতে লেখা আছে যে ভগবান কৃষ্ণ যখন দ্বারকা লীলা বিলাস দ্বারকা লীলা বিলাস করেন তিনি প্রতিদিন দেব দেবী দেব দেবী দে ভগবান কৃষ্ণ তো পরমেশ্বর মনে শিব পরমেশ্বর মনে কৃষ্ণ There অর্থ কি এই ভৌতিক জগতে পরমেশ্বর হচ্ছেন শিব এই ব্রহ্মাণ্ডের মধ্যে তার উপরে হচ্ছেন কৃষ্ণ শিব হচ্ছেন পরামেশ্বর বিশেষ করে তামাসী প্রকৃতির লোকদের জন্য হচ্ছেন ইনি পরমেশ্বর সেটা সত্যি কিন্তু বিশেষ মনে যাদের পূর্ণ বুদ্ধি পূর্ণ জ্ঞান বিকাশিত হয় নাই তাদের জন্য তিনি হচ্ছেন পরমেশ্বর কিন্তু তিনি নিজে বলেন ওই এক প্রসিদ্ধ শ্লোক আছে যে তা পত্নী দেবী পার্বতী শিবের কাছ থেকে জিজ্ঞেস করেন যে অনেকে আমার পুজো করে আপনার পুজো ও করে অনেকেই ছোট দেব দেবীদেরও পুজো করে কেউ বিষ্ণু ভগবানের পুজো করে কেউ লক্ষ্মী পুজো করে কেউ গ সাপ পুজো করে কেউ ভত্তরে পূজা করে কেউ মা বাবা কেও বুথে পূজা করে তো এই সকল রকম আরাধনার মধ্যে কন্ঠ শ্রেষ্ঠ তো শিব ভগবান কি উত্তর দিলেন খুব প্রসিদ্ধ শ্লোক আছে আরাধনানম সর্বেশম বিষ্ণুর আরাধনাম থেকে এই পরম শব্দ আছে পরম ফরম ফরম থেকে ফরম এবং সবচেয়ে বড় হচ্ছে অর্থাৎ সকল বস্তু যা বিষ্ণু ভগবান বিষ্ণুর সম্বন্ধে আছে কারণ ভগবান কৃষ্ণা নিজে বলেন যে আমার থেকে বড় হচ্ছে আমার ভক্ত শিব হচ্ছেন কৃষ্ণের ভক্ত তো তার রাধান শ্রেষ্ঠ নাকি দেয় ভগবান স্বয়ং বলেন শ্রীমদ ভাগবত যে মূজা যখন উদ্ধব খেয়ে উদ্ধব গীতা উদ্ধব উপদেশ দেওয়ার সময় উপদেশে দেওয়ার সময় ভগবান কৃষ্ণ বলে ওই তার মানে কৃষ্ণে আর আরাধনা করা পন্থা বিস্তৃত ভাবে কৃষ্ণে আরাধনা করা হয় স্বয়ং বলেন ইনি হচ্ছেন আদি গুরু কৃষ্ণম্বন্দে জগৎগুরু কৃষ্ণ যদি নিজেই কিভাবে তার পূজা করা হয় তার সম্বন্ধে আমাদের অনুসন্ধান না তো আমরা কথাই তাকে পাব। তো উদ্ধবকেলেন পুরো না মানে পূজা পদ্ধতি তার মধ্যে অনেক অংশ খুব জটিল আছে অনেক মন্ত্র তন্ত্র ক্রিয়া অনেক অনেক কিছু করা হয় তো তার সম্বন্ধে উদ্ধবকে বলেন কিভাবে কি করা হয় মন্দির বানানো হয় তার মধ্যে বিষ্ণু শ্রীবিগ্রহ স্থাপন করা হয় প্রতিদিন আরতি করা হয় ভোগ নিবেদন করা হয় এইসব কথা বলেন তার মধ্যে শ্রীকৃষ্ণ বলেন যে মাদ ভক্তা পুজো অধিকার আমার নিজে পূজা করা থেকে আরো উত্তম আছে আমা ভক্তদের পুজো কর তো এক উত্তম সেবা হচ্ছে ভগবান কৃষ্ণের সেবা এবং সেই শেবের সেই সেবা উত্তম অংশ হচ্ছে তাদের ভক্তদের সেবা কর কিন্তু আমরা যদি মনে করে যে শিবাদি দেবতা গণ কৃষ্ণের থেকে স্বতন্ত্র আছে না কৃষ্ণের থেকে নিজের বলে নিজের গুণে থেকে বড় আছে এবং সেইভাবে তার আরাধনা করে্মি দৈবতাই সমত নাইব বীক্ষিত সপা সন্দিব ধ্রুবম মহান মহান দেবতা ব্রহ্মা শিব লাগবে না প্রসাদে আগে তো জল খাওয়া ভালো না সবচেয়ে মহান দেব শিব ব্রহ্মা যেমন আমরা যদি মনে করে তারা ভগবান নারায়ণের সমান সেটা অপরাধ তা দ্বারা আমরা ফখন্দী তো শিব এবং সকল বৈষ্ণব পূজা হচ্ছে সৃষ্ঠ কিন্তু কিভাবে শ্রেষ্ঠ বুঝতে হবে যে তারা শ্রেষ্ঠ আছেন কারণ তারা সম্বন্ধে আছে ভগবান বিষ্ণুর সম্বন্ধে ইনি হচ্ছেন পরমেশ্বর এবং যে যেহেতু তিনি বলেন যে আমার আমার ভক্ত আমার থেকে বড় আছে সেই জন্য আমরা তাদের ভক্তরা ভক্তদের পূজা করে কিন্তু আমরা যদি মনে করি যে তাদের নিজের বল আছে তারা কৃষ্ণ থেকে বড় আছে না স্বাধীন আছে তো সেইটা অপরাধ হবে তো আমরা ও শিব পুজো করতে পারি কিন্তু কিভাবে বুঝতে হবে যে শিব হচ্ছেন ভগবান ভগবান কৃষ্ণে অতি প্রিয় ভক্ত এবং সেবক এইভাবে আমরা যদি পূজা করি সেটা বৈশবধি অনুসারে সেটা কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তিতেই অনুকূল হয় তবু আমরা এতো বেশি দেব দেবীদের পুজো করে না কারণ গুরু পূজা দ্বারা সকল দেবতা দেব পুজো করা হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আার আংবি জা মানি চেতনা মার্ধ বুদ্ধা সর্বদে দেবময় গুরু যে আচার্য আমার থেকে অভিন্ন সেই জন্য আচার্য কখনো অবমাননা করা উচিত না না অবমানে কার হিচিট কখনোই তার চরণে অপরাধ করা উচিত না এবং যে গুরু সাধারণ মানুষ আছেন সেটাও সেভাবে মনে করে সেইত অপরাধ আমরা দেখি যে এই গুরু সাধারণ মানুষের মতো ঘুমায় কখনো কখনো হন। তবুও বুঝতে হবে যে এই যে হচ্ছেন মুকুন্দ ফ্রিস্ট ভগবান কৃষ্ণের অতি প্রিয় সেজন্য বুঝতে হবে যে তিনি সাধারণ মানুষের মতো এইসব কলেও তিনি ভগবানের নিজে প্রতিনিধি দূত এবং প্রিয় ভক্তি সার্বদে সব কিছু যা আমরা দেবতা থেকে লাভ করতে পারি এবং আরো কিছু আমরা শুধু ভক্তদের শ্রীচরণ থেকে লাভ করতে পারি বা এক প্রপে শিল প্রভাতে শিষ্য প্রপাদের থেকে যে প্রভুপাদ আপনি কি কখনো দেবলোক যান দেবতা দর্শন করে জন্য প্রভুপাত একটু ক্রোধ প্রকাশ করে বলেন যে আমি কেন যাব। আমি কেন যাব দেবলোক ওই সব দেবগণ আমা খাচ্ছে আমার দর্শনের জন্য দেবগণ এবং ভক্ত শুদ্ধ ভক্ত তো ভগবানের প্রিয় মন্ত্রী অনেকেই মন্ত্রী দেয় খাচ্ছি খাচ্ছে যাই খুঁজ বর্ণ সুবিধা কিন্তু মন্ত্রা যখন রাষ্ট্রপতি থেকে কিছু চাই তো রাষ্ট্রপতি বন্ধু প্রকট করে প্রার্থনা করে তো আপনি আমার জন্য কিছু বলবেন তো সেই উদাহরণ আছে যে দেবগণ তারা সব মন্ত্রী শুধু ভক্তরা ভগবান বিশেষ প্রিয় আছে। ও তেবতর অপ্রিয় কিন্তু তারা সকাম ভক্ত নিজে সার্থে ইচ্ছা আছে শুদ্ধ যে কায় মনে বাক্যে তারা সব তারা সব কিছু যা করে সে শুধু ভগবান কৃষ্ণে প্রসন্নতার জন্য তা প্রীতির জন্য তো এরকম বেশি কথা বলব না আজ সন্ধ্যায় আবার বলব হরে কৃষ্ণ আমি এখানে এসে অপরাধ করেছি প্রাণ গোবিন্দ আপনাদের প্রচার পরিবেশন করেন এবং ইতিমধ্যে মাঝখানে আমি এলাম এবং সেটা বন্ধ করেছি তো গোবিন্দে প্রাণ ও প্রিয় ভক্ত ভক্ত অচ্ছরণে আমি ক্ষমা কমা প্রাচীন করছি